বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সকল দর্শক শ্রোতাদেরকে অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা অন্তরের আমলসমূহ এ বিষয়ে আমরা ধারাবাহিক আলোচনার এ পর্বে আলোচনা করব ইনশাল্লাহ অন্তরের দ্বারা যে সমস্ত ভালো কাজ আমরা সম্পাদন করে থাকি সেগুলোর আলোচনা অন্তর দিয়ে মানুষ ভালো এবং মন্দ উভয় কাজ সম্পাদন করতে পারে অন্তরের ভালো কাজগুলো যেমন অন্তর দিয়ে আমরা ইমান আনয়ন করি অন্তর দিয়ে আল্লাহতালার উপরে আমাদের বিশ্বাসকে স্থাপন করি গভীরভাবে অগাধভাবে অন্তর দিয়ে আমরা যে কোনো আমলকে নিষ্ঠ এবং আল্লাহ আল্লাহতালার জন্য একান্তভাবে করার মনোবৃত্তি আমাদের ভিতরে রাখি অন্তর দিয়ে আমরা আল্লাহর প্রতি ভরসা রাখি অন্তর দিয়ে আমরা বিনয় অবলম্বন করি অন্তর দিয়ে আমরা অনেক কাজ করি যার প্রত্যেকটি কাজ মৌলিকভাবে আমাদের অঙ্গ প্রত্যঙ্গকে সঠিক পথে পরিচালিত করতে সহায়তা করে সম্মানিত সুদি এর বিপরীতে অন্তর দিয়ে আমরা যে সমস্ত কাজ করি অন্তরকে ব্যবহার করে যে সমস্ত কাজ আমরা লিপ্ত হই সেগুলো অনেক ক্ষেত্রে এরকম হয় যে আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে ভুল পথে পরিচালিত করতে সাহায্য করে যেমন অন্তরে যদি আমার তাও হিদ না থাকে ইমান না থাকে শির থাকে তাহলে আমার অঙ্গ দিয়ে আমি শিরপূর্ণ কাজ করব। অন্তরে যদি আমার এখলাস বা আল্লাতালার জন্য করার মনবৃত্তি না থাকে ইচ্ছা না থাকে এখলাস না থাকে নিষ্ঠা না থাকে তাহলে আমরা লৌকিকতা করব। সম্মানিত ভাই বোনেরা আল্লাহ পাক সুহান হতা আলা অন্তর দ্বারায় যে সমস্ত ভালো কাজ করার শক্তি আমাদেরকে দিয়েছেন তার ভিতরে অন্তর্দারাকৃত ভালো কাজের মধ্যে প্রথম হলো এখলাস বা নিষ্ঠার সঙ্গে কোনো কাজ করা অন্তর্দ্বারা আমরা যে কাজগুলো সম্পাদন করি তার ভিতরে একটা হলো লার প্রতি বিশ্বাস সেটি উল্লেখ করলাম না এই জন্য যে সেটি ইমান হিসেবে স্বতন্ত্র বিষয় আমরা আমলের বিষয়ে আলোচনা করতে গেলে অন্তর্দ্বারা যে আমলটি আমরা করি তার মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হলো এখলাস বা নিষ্ঠা এখালাস কাকে বলে এখলাস শব্দের অর্থ হলো কোন কিছুকে খালেজ করা কোনো কিছুকে খাঁটি করা নির্ভেজাল করা অর্থাৎ আমার কোন কাজ এর সাথে অন্য কোন কিছু যুক্ত হয়ে সে কাজটি যাতে নষ্ট না হয় সে কাজটি যেন খাঁটি এবং নির্ভেজাল থাকে এটাকে বলা হয় এখলাস কোনো কিছুকে অন্য সমস্ত ভেজাল থেকে মুক্ত করে পিওর করা এটাকে এখলাস বলা হয় এটি এখলাসের শাব্দিক অর্থ সময় তো দর্শক ভাই বোনেরা শরীয়তের দৃষ্টিতে এখলাস বলতে বোঝানো হয় যে কোনো ভালো কাজ মানুষ করবে সেটি আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য করবে এটি হলো এখলাসের মূল কথা আল্লাহ সন্তুষ্টির পাশাপাশি অন্য কারোর সন্তুষ্টি বা পার্থিব অন্য কোনো উদ্দেশ্য সেখানে কাজ করবে না এটা কি বলা হয় এখলাস আর এখলাস প্রসঙ্গে আল্লাহ পাকসবাহ তালা কোরআনে কারিমে নির্দেশ করেছেন রসুল্লাহ সাল্ল সাল্লাম এখলাস বিষয় অনেক অনেকগুলো নির্দেশ আমাদেরকে দিয়েছেন এখলাস হল আমলের জন্য প্রাণের মতো দেহের জন্য প্রাণ যেরকম আমলের জন্য এখলাস সেরকম আল্লাহ কাইম রহমতুল্লাহ আলী বলেছেন যে এখলাস হলো এত গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের কারোর যদি বন্ধু থাকে কিন্তু বন্ধুটি বিশ্বাসঘাতক থাকে তো এই বন্ধু যেরকম এখলাসবিহীন আমল ঠিক সেরকম যে আমলে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি করার উদ্দেশ্য এবং মনোবৃত্তি নাই যে আমলে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি পাওয়ার কামনা এবং ইচ্ছা নেই সে আমলটি করা মানে হল একজন বিশ্বাসঘাতক লোককে বন্ধু বানান অর্থাৎ এ বন্ধু আমার কাজে আসবে না মরিচিকাকে পানি মনে করে গেলাম কিন্তু দেখলাম যে আসলে পানি নেই এ বিষয়টি যেরকম কোনো ভালো কাজকে আল্লাহ সন্তুষ্টি ছাড়া অন্য কারো সন্তুষ্টির জন্য অথবা আল্লাহ সন্তুষ্টির পাশাপাশি অন্য কোনো উদ্দেশ্যে যদি করি তাহলে বিষয়টি ওই রকম হয়ে গেল সম্মানিত সুদী হজের সময় হজের কর্মসূচির ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল আরাফার ময়দানে অবস্থান করা কেউ যদি আরাফার ময়দানে অবস্থান না করে হজের সমস্ত কাজ সম্পাদন করে থাকে এই ব্যক্তিটি যেরকম ক্ষতিগ্রস্ত তার চেষ্টা যেরকম ব্যর্থ অর্থহীন ঠিক একইভাবে যার মধ্যে এখলাস নেই অথচ তিনি আমল করেছেন সেই লোকটির অবস্থাও তেমন ইবনুল কাইম রহমতুল্লাহ আলাই এ কথা দিয়ে আমাদের জীবনে আমাদের আমল সমূহে এখলাসের গুরুত্ব সম্পর্কে ইঙ্গিত করতে চেয়েছেন বুঝাতে চেয়েছেন সময় তো শুধু আল্লাহ পাকসবাহ এখলাস সম্পর্কে কোরআনে কারিমের ভিতরে বলেন সুরানুহালের স্বাদ করেন মানুষ যত আমলই করেছে এগুলো দেখা হলো আল্লাহ তালা বলেন সেগুলোতে ক্লাস না থাকার কারণে ফাজা আল্লাহাবা সৌর আমি সেগুলাকে সম্পূর্ণভাবে ধুলা যে ধুলা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত মূল্যহীন ধুলার মতো করে দিলাম অর্থাৎ মূল্যহীন করে দিলাম ওইগুলো আমার কাছে কোনো মূল্য নেই আল্লাপাকলা বান্দার আমলের অর্থহীনতা বান্দার ব্যর্থ আমলের আলোচনা ইশুরাফুর খান রায়াতির ভিতরে করেছেন এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমল করব অথচ সেখানে একলাস নাই সে আমলটি আমাদের কোন কাজে আসবে না আজ আমাদের দৈনন্দিন জীবনে বা আমাদের সমাজ ব্যবস্থায় আমরা অনেক কাজ করি যে কাজগুলোতে আমাদের এখলাস থাকে না নিষ্ঠা থাকে না আল্লাহ তালা সন্তুষ্টি পাওয়ার আশা থাকে না এরকম কর্মকাণ্ড যেগুলো আমরা করি তার ভিতরে সর্বপ্রধান হলো আমাদের অর্থনৈতিক ইবাদত বা অর্থনৈতিক ভালো কাজ আমরা অর্থনৈতিক ভালো কাজ যেগুলো করে থাকি এ সমস্ত ভালো কাজের মধ্যে সাধারণত আমাদের নিয়তের বা ইচ্ছার ভেজাল ঢুকে পড়ে যেমন কথার কথা দান দাক্ষিণ্য বেশিরভাগ ক্ষেত্রে আমরা দান দবং দক্ষিণ করে থাকি হয়তোবা যার প্রতি দান করলাম তার কাছ থেকে আমার কিছু পাওয়ার আশা আছে অথবা সমাজের মানুষ আশপাশের মানুষের কাছে আমি ভালো সাজার ইচ্ছা বা খাহেস আমার ভিতরে আছে। অথবা আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই করছি কিন্তু পাশাপাশি আমি সেখান থেকে হয়তো কিছু আরো কিছু উপকারিতা অর্থাৎ মানুষের বাহবা একটু পাইলাম আল্লাহ অসন্তুষ্ট হইলো দু উদ্দেশ্য আছে এরকম মিক্স উদ্দেশ্য আমাদের থাকতে পারে আল্লাহ পাকসু মাহান তালা সাত করেন ওমা ওমিরু ইহবুদুল্লাহ মখ্সীন আলাহদ্দিন মানুষকে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ করা হয়েছে তার ইমানকে খাঁটি করার জন্য এখলাস করার জন্য পিওর করার জন্য ইমানের ভিতরে ভেজাল ঢুকে যেরকম শিল্কের মাধ্যমে আমলের ভিতরে ভেজাল ঢুকে লৌকিকতা বা লোক দেখানোর মাধ্যমে লৌকিকতা যখন আমরা করি তখন আমল ভেজাল হয়ে যায় আর যখন শিরকে আমরা লিপ্ত হয়ে যাই তখন ভেজাল হয়ে যায় এই আমলের ভেজাল এবং ইমানের ভেজাল উভয়টি থেকে আমরা মুক্ত হওয়ার চেষ্টা করতে হবে আমল এবং ইমান উভয়টিকে ভেজাল মুক্ত করার চেষ্টা চালিয়ে যেতে হবে সময় উপস্থিতি আল্লাহ সুহান তাল্লা কোরআন করিমের উন্নয়তে বলেন ফাদ মুসিন আলাহদ্দিন তোমরা লাগেছো যখন দোয়া করবে তখন তোমাদের ইমানকে খাঁটি করে নিবে ভেজাল মুক্ত করে নিবে ইমানের মধ্যে যেন এখলাস থাকে ইমানের মধ্যে যেন পিউরিটি থাকে সেটা লক্ষ্য করবে ইমানের মধ্যে যদি বেচাল থাকে তাহলে আল্লাহ কাছে যতই দেওয়া করবে কোন কাজে আসবে না ঠিক একইভাবে আমলের উদ্দেশ্য এখানে যদি বেচাল থাকে তাহলে আমার সে আমল কোন কাজে আসবে না অর্থহীন এবং ব্যর্থ আমার প্রচেষ্টা সম্মানিত উপস্থিতি আল্লাহ ফাকসুব হানা আমাদেরকে জন্মগতভাবে সৃষ্টিগতভাবেই একনিষ্ঠতার গুন্দি আল্লাহ তালা সৃষ্টি করেছেন অর্থাৎ আমাদের ভিতরে এখলাস এটা জন্মগত স্বভাব মানুষের এটা প্রকৃতি যে মানুষ যেটা করে সেটা কোনো অসত উদ্দেশ্যে করে না খাঁটি নিয়তে করে আর ভেজালের সাথে নিয়তকে নষ্ট করে অন্য কোন অসত উদ্দেশ্যে সেখানে যোগ করে যদি কোনো কাজ করা হয় তাহলে সেই কাজটি সেই কর্মটি মানুষের প্রকৃতি বিরুদ্ধকরণ সেটি মানুষের স্বভাবের ব্যতিক্রম এবং এই স্বভাব বিরুদ্ধে যে কাজটি এই কাজটি প্রসঙ্গে আল্লাহর সাল্লাহাবি অম্মা এই উম্মতের মৌলিক ভিত্তি খুঁটি কি তিনি বলেছেন সালাফন তিনটি হুন্নাল মনজিয়ার এগুলোই মানুষকে রক্ষা করবে তার ভিতরে প্রথমটি হল এখলাস এখলাস প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন যে ওয়াহু আল মানুষ ইমানকে খাঁটি করবে আল্লাহর জন্য আমলকে খাঁটি করবে আল্লাহর জন্য এটাই হল মানুষের প্রকৃতি মানুষকে সৃষ্টি করা হয়েছে এরকম নির্ভেজাল প্রকৃতিতে অতএব যারা কোনো কাজ করেন আল্লাহর পাশাপাশি বান্দার কাছ থেকে ভাবা পাওয়া বা অন্য কোনো আশাকে সাথে রেখে তারা প্রকৃতি বিরুদ্ধে কাজে লিপ্ত সম্মায়িত উপস্থিতি রসুল্লাহ সাল্লাসাল্লামের একটি হাদিস ক্ষেত্রে উল্লেখযোগ্য যেটি সুনানির ভিতরে এসেছে এক ব্যক্তি রসুল কেউ করেছে বা মানুষের কাছ থেকে ভালো প্রশংসার আশা রাখে এই ব্যক্তি প্রসঙ্গে আপনি কি বলবেন রসুল্লাহ সাল্লিয়াম বলেন ইন্দল আল্লাহ শুধুমাত্র ওই আমলটুকুই কবল করেন যা নিরেট নিরঙ্কুশ শুধু আল্লাহ তালার উদ্দেশ্যে করা হয় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করা হয় কারোর কাছে বলে বেড়ানো হয় না কারোর কাছে বলে বেড়ানোর আশাও করা হয় না কারোর কাছ থেকে বাহবাও নেওয়া হয় না আল্লাহ তালা বলেন আলা বান্দারা মিসকিনকে বন্দিকে এদেরকে আহার দান করে খাদ্য দান করে এবং তারা বলে যে আমরা কারোর কাছ থেকে কোনো কল্যাণ এবং যা যা আশা করি না সময় তো নেককার বান্দাদের আলোচনা প্রসঙ্গে বলেন যে তারা মানুষকে খাদ্য এবং আহার দান করে আল্লাহ বলেছেন দিয়ে তারা যাকে খাদ্য এবং আহার দিলেন তার কাছ থেকে কোনো বিনিময় এমন কি তার কাছ থেকে কৃতজ্ঞতাও আশা করে না এটাই হলো ইমানদারদের আলামত এটাই হলো মুখলেসলোকদের আলামত সময় তো শুধু এ বিষয়ে আরও আলোচনা রয়ে গেছে কিন্তু ততক্ষণে সময় হয়ে গেছে একটি বিরতি নেওয়ার বিরতির পর আমরা আবার ফিরে আসছি আশা করি বিরতির সময়টুকু পরে আবার আমাদের সঙ্গে আপনারা থাকবেন যোগ দিবেন আল্লাহ তালা আমাদের সকলকে ভালো কথা শোনা বলা এবং এমন করা তফিক দান করুন এই কামনা করে এখনকার মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি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 হাফিজ এব বিনার হুসেন শাহিদুল্লাহ খান মাদানী আব্দুল রাজাক বিন ইউসুফ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া জাহাঙ্গীর আলমের উপস্থাপনা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 কেমন ছিল রাসুল্লাহ সাল্লাহ বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবন যাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা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 একটি আমল হল এখলাস বা যে কোনো আমল শুধুমাত্র আল্লাহ তালা সন্তুষ্টিতে করা এখলাসের দুটি দিকের কথা আমরা আলোচনা করছিলাম ইমানের ক্ষেত্রে এখলাস হলো শির থেকে সম্পূর্ণ মুক্ত করে নিজের তহিদের বিশ্বাসকে পরিচ্ছন্ন করা খাঁটি করা এটি হল ইমানের ক্ষেত্রে সম্পৃক্ত না করা মুক্ত করে ফেলা ক্ষেত্রে এখলাস হলো আমাদের আমলগুলো শুধুমাত্র আল্লাহ তালার উদ্দেশ্যে করা অন্য কারোর উদ্দেশ্যে না করা সহি মোসুমের সেহাদিসটি আমরা এখানে আলোচনা করতে পারি রসুল্লাহ সাল্লি সাল্লামের সাথ করেছেন সম্মানিত শুধী আল্লাহ তালা সম্পদ দেখেন না অর্থাৎ সম্পদের পরিমাণ আল্লাহ তালা দেখেন না বা কোন সম্পদ দিচ্ছে এটা আল্লাহ তালা দেখছেন না আল্লাহ তালা দেখছেন কে কোন নিয়তে কে কোন মানসিকতায় আমরা আজকাল সম্পদ দানের ক্ষেত্রে বলি সম্পদ ব্যয়ের যতগুলো ক্ষেত্র আছে সেগুলোর কথা বলি সে সমস্ত ক্ষেত্রে আমরা বেশিরভাগ লোকই আমাদের একলাশকে আমরা রক্ষা করতে পারি না যার কারণে আমারে আমলটি অর্থহীন হয়ে পড়ে আমারে আমলটি কোনো বিনিময় আমরা আল্লাহ তালা কাছে পাবো না দানের ক্ষেত্রে আল্লাহ সুহান তালা প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে দোনোভাবে দানের জন্য আল্লাহ তালা নির্দেশ করেছেন নির্দেশনা দিয়েছেন কোরআনকারী মি আল্লাহ তালা বলেন ইন্টবুধু সদাকা যদি তোমরা প্রকাশ্যে দান করো তো সেটা কতই না ভালো ওয়েন তফো আর যদি তোমরা অপ্রকাশ্যে দান করো বা দানকে গোপনে করো বা ওয়ের কম সেটার ভিতরে অবশ্যই কল্যাণ রয়েছে সেটা সবচেয়ে ভালো তাহলে আমরা প্রকাশ্যে যদি আমরা কোনো দান করি সেটি যেমন ভালো অপ্রকাশ্যে করাটাও ভালো তবে বিষয়টি নির্ভর করবে আমাদের উদ্দেশ্যের সাধুতার উপরে আমি প্রকাশ্যে কেন দান করছি যদি মানুষকে দেখানোর জন্য হয়ে থাকে তাহলে সে দানের কোনো বিনিময় আমরা আল্লাহ মাহাতের কাছে পাবো সময় তো আমরা আজকাল কাউকে কিছু দান করার পরে বা কিছু দেওয়ার পরে কোনো অ্যাসান করার পরে যখন সে আমার কোনো স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিল অথবা আমার কোনো কথা শুনল না তখন আমরা কিন্তু অবলীলায় বলে ফেলি যে তোর এত হেসান করলাম আর তুই আজকে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলি আমাদের এই অবস্থান আমাদের এই দৃষ্টিভঙ্গি এখলাসের পরিপন্থী এই দৃষ্টিভঙ্গের কারণে আমি যেটুকু আমল করেছিলাম ওইটুকু নষ্ট হয়ে যাবে সময় তো শুধু আসল লৌকিকতা মুক্ত করে সম্পূর্ণ ভালো এবং নেক কাজগুলোকে শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে করি লোকে কি বলবে সমাজের মানুষ কী বলবে সেজন্য যদি আমি ভালো কাজ করি তার বিনিময় আমরা আল্লাহর কাছে পাবো না কোরবানি করার ক্ষেত্রে আমাদের সমাজে অনেকেই আছেন যারা কোরবানি করেন কিন্তু সেটি নিঃসহ সামাজিকতা রক্ষার্থে হয়তো তার বছর কোরবানি করার সামর্থ্যই নেই কিন্তু তাকে লোন করে হলো কোরবানি করতে হবে কেন কারণ সমাজের মানুষ কি বলবে লোকে কি বলবে এই দৃষ্টিভঙ্গি থেকে যিনি যদি কোরবানি করে থাকেন তাহলে এই কোরবানির বিনিময় তিনি পাবেন না আল্লাহ বলেছেন। আল্লাহতালা স্পষ্টভাবেছেন কোরবানির গোস্ত বারক্ত কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছে না বরং আল্লাহর কাছে যে জিনিসটি পৌঁছে সেটি হলো তোমাদের তাকুয়া সময় তো অতএব আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত ভেজালগুলো হয়ে থাকে লৌকিকতা হয়ে থাকে এক্লাস নষ্ট হয়ে থাকে তার অন্যতম একটি উপলক্ষ হল কোরবানি এখানে এসে আমরা অনেকে এক্লাসকে নষ্ট করে ফেলি অনেকে আসেন হজের ক্ষেত্রে নিজের এখ্লাসকে নষ্ট করে ফেলি এত কষ্ট করে এত পরিশ্রম করে হজ করা হয় এত সম্পদ ব্যয় করে আমরা হজ করি অথচ এই অর্থকরি খরচ शारीरिक कष्ट सब ही वृदा हो जाए शुदुमेश असाधुतार कारण हज ना करी मानूष की बोलवा हज करी मानूष हजी सहेब बोल आल हज बोलवाशेष मर्यादा लाभ हो यह उद्देश्य था केत्री हजें मूल्य अल्लाह नहीं स्पष्ट घोषणा कर इन्नासंदेह সমস্ত আমল সমূহ নির্ভর করে নিয়তের উপর সকল আমল অশুদ্ধতার উপরে সমস্ত আমলের বিনিময় আল্লাহ সময়ালার কাছ থেকে আপনি পাবেন আর যদি আপনার নিয়তে ভেজাল থাকে মিশ্রণ থাকে তাহলে তার বিনিময় আপনি আল্লাহ তালার কাছে কোনোভাবেই আশা করতে পারেন না কোনোভাবেই আপনি আল্লাহ ফাকর ইজাদের কাছে আপনার আমলের বিনিময় আপনি পাবেন না সম্মানিত উপস্থিতি আসুন আমাদের নিয়তগুলাকে খাঁটি করি আমাদের এখলাসকে পরিপূর্ণ করি এটি আমলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শর্ত কবুল হওয়ার জন্য এখলাস থাকা এখলাস প্রসঙ্গে বলতে গিয়ে হজরতে আবদুল্লাহনে আব্বাস রাজি আল্লাহ তালহো কোরআনে করিমের একটি আয়াতের ব্যাখ্যায় অত্যন্ত চমৎকার একটি কথা বলেছেন কোরআনে করিম আল্লাহ এরশাদ করেছেন যে তাদের বৃন্দ কে ভালো কাজ করে এই পরীক্ষাটুকু আল্লাহ তালা করতে চাইছেন এআতের ব্যাখ্যা আব্দুল ইবিনা আব্বাস বলেন এখানে আল্লাহ তালা ভালো কাজ কে কতটুকু করে এটা দেখতে চাইছেন কার কাজ কত বেশি ভালো কত বেশি উন্নত সুন্দর এটা আল্লাহ চাচ্ছেন কত পরিমানে বেশি এটি আল্লাহ তালা চাচ্ছেন না সময় উপস্থিতি আসুন এখলাসের মাধ্যমে আমলকে আমরা মানসম্মত করে তুলি আবদুল্লাবিনা আব্বাস আল্লাহ তালু এতের ব্যাখ্যা প্রসঙ্গে বলেন যে আল্লাহ তালা তোমাদের ভিতরে সবচেয়ে বেশি আমল করেন এটা চাচ্ছেন এর অর্থ হলো দুটি এক হলো লিয়াবুল হকম আইয়কুম আমালা লিয়াবুল হকম তোমাদের ভিতরে কার আমলটি কত বেশি সঠিক হয় এই জিনিসটি দেখার জন্য মৃত্যুদান করেছে সময় তো ভাই বোনেরা আবদুল ইবিনা আব্বাস রাজালাহুর এ ব্যাখ্যার শেষে এসে তিনি বলেন যে তাহলে বান্দা বা একজন মুসলিম আমল যখন করবে তখন তার আমলে রসুল্লা সাল্লামের পদ্ধতি আছে কিনা এই বিষয়টি লক্ষ্য করে যদি সুনত অনুযায়ী তিনি করেন তাহলে তার কাজটি সঠিক হলো সয়াব হল আর তার নে কাজটি যদি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে করেন তাহলে কাজটিতে এখলাস এলো তো তিনি বলেন যে উত্তম আমলের এই যে দুটি নিদর্শন যে সয়াব হওয়া এবং খালেস হওয়া সঠিক হওয়া রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পদ্ধতিতে হওয়া এবং আল্লাহ তালাকে সন্তুষ্টির উদ্দেশ্যেই করা এই দুটি জিনিস যখন যোগ হবে তখন মানুষ তার এই জীবনের উদ্দেশ্য মূল উদ্দেশ্য যেটা সেটা সে অর্জন করতে পারবে এবং সে সফল হবে তার এই জীবনে সময়ত উপস্থিতি আল্লাহ সু আমাদের সকলকে একলাসের এই পয়েন্টগুলোকে বুঝে আমাদের সমস্ত আমলকে খাঁটি করার তফিৎ দান করুন আমলকে খাঁটি করা নির্ভেজাল করা শুধুমাত্র আল্লাহতালার জন্যই করা এটা অত্যন্ত জরুরি একটি বিষয় কেউ যদি আমল করে ভালো কোনো কাজ করে সেখানে আল্লাহকে সন্তুষ্টির পাশাপাশি অন্য কারোর সন্তুষ্টি অথবা আল্লাহকে সন্তোষ না করে অন্য কারোর সন্তুষ্ট উদ্দেশ্য করে তাহলে সেটি এক ধরনের শির্ক আল্লাহ তোমাদের ভিতরে যারা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার আশা পোষণ করে যারা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে এই আশা তারা রাখে তারা যেন ভালো কাজ করতে থাকে আর এ কথাও মনে রাখে ভালো কাজে যেন আল্লাহর সঙ্গে কাউকে তারা শির্ক না করে আল্লাহর সঙ্গে কাউকে যেন তারা শরিক না করে আমরা যদি কোন কাজে আল্লাহর সন্তুষ্টির পাশাপাশি অন্য কোন ধান্দা বা উদ্দেশ্য রাখি তাহলে এটা এক ধরনের শির্ক হয়ে গেল যা আমাদের আমলকে নষ্ট করে দিই কোরআনে করিমি আল্লাহ সুবাহন তাল্লা দুই ব্যক্তির দৃষ্টান্ত দিয়েছেন দৃষ্টান্ত দিতে গিয়ে আল্লাহ তালা বলেন বরাবল্লাহ মা আল্লাহ তালা একটি উপমা দিচ্ছেন তোমাদের জন্য ওরজুলান ফি হিসুরা কাহ অমতা শাহ কি ব্যক্তি যার অনেক মালিক আছে অনেক মালিক অংশীদার একজন ব্যক্তির আবার আরেকজন ব্যক্তি অরজুলান সালাম আল্লী রংকুশ ভাবে মাত্র একজন ব্যক্তির মালিকানা দিন এই দুই ব্যক্তির মধ্যে কে উত্তম কে তার ভিতরে উত্তম এটা বলাই বাহুল্য যে ব্যক্তি অনেক মালিকের অধীনে সে নিঃসন্দেহে অনুত্তম যে মাত্র একজন মালিকের অধীনে তার জীবন চলা যেমন সহজ এবং তার মর্যাদা নিঃসন্দেহে বেশি সম্মানিত ভায়রা আমরা যে কোনো কাজ করব। সেখানে যদি অনেক মানুষকে সন্তুষ্ট করার বিষয়টা চলে আসে তাহলে সেটা এক ধরনের শির্ক হয়ে গেল ওই অনত্যম ব্যক্তির কাতারে আমরা পড়ে গেলাম আল্লা তালা আমাদেরকে যেন সেখান থেকে হেফাজত করে সুপ্রিয় শ্রোতা একলাস প্রসঙ্গে আরও একটি পয়েন্ট আমাদের বলতে হয় সেটি হলো এই আমরা যখন কোনো কাজ করবো শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে সেটার দুটি স্তর আছে একটি স্তর হল কিছু কাজ আছে যে কাজগুলোর পরকালীন কল্যাণের পাশাপাশি আল্লাহতালা নিজেই ইহকালীন কল্যাণ আশা করার অনুমতি দিয়ে দিয়েছেন অথবা ইহকালীন কিছু কল্যাণ আল্লাহ তালা দিয়ে রেখেছেন এরকম কাজগুলোতে যদি আমরা আল্লাহ তালার সন্তুষ্টির পাশাপাশি ইহকালীন কল্যাণও পাব এই আশা আমাদের থাকে তাহলে এটাও এক্লাস হবে তবে এটা এখলাসের দ্বিতীয় স্তর এটা এক প্রথম স্তর বা আফার ক্লাস নয় সম্মানিত ভাই বোনেরা আল্লাহ তালা আমাদেরকে এক্লাস এবং একনিষ্ঠতার সর্বোচ্চ স্তরটি অবলম্বন করার তফিক দান করুন আল্লাহ তালা আমাদের সকলের অন্তরের আমলসমূহ ইতিবাচক করণীয় এবং সেগুলোর প্রতি যত্নশীল হওয়ার তফিক দান করুন অন্তরের যে সমস্ত নেতিবাচক আমল আছে রোগের বিষয়গুলো আছে সেগুলো থেকে আল্লাহ তালা আমাদের অন্তরকে হেফাজত করুন এই দোয়া এবং কামনা ব্যক্ত করে আজকের আলোচনা এখানে শেষ করছি এতক্ষণ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আল্লাহ তালা আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন এবং আল্লাহ তালা আমাদের সকলকে হেদায়তের দৌলত নসীব করুন ইমান এবং আমলের ক্ষেত্রে এখলাস আল্লাহ তালা আমাদের সকলকে দান করুন দাওয়ানা আলমিনামালিকুম ওরক तुम्हारा नाम करो ए दाओ जकत दिए सम्पद के विशुद्ध कर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 এই দায়িত্ব পূরণ করুন ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো এবং শৈতানের অনুসরণ করো প্রথম নামাজের আদেশ দাও অনুম इलमामी प्रशिक्षण साढ़े एगारोट पुन सम्प्रचार सकाल साढ़े दस टेलेश